বারা ইবনু আজিব বর্ণিত তিনি বলেন নাবী সাল্লা সাল্লাম কুরবানির দিন আমাদের উদ্দেশ্যে ক্ষুদ্বা দেন তিনি বলেন আজকের দিন আমাদের প্রথম কাজ হল সালাত আদায় করা অতঃপর ফিরে এসে কুরবানি করা যে ব্যক্তি এরূপ করবে সে আমাদের রীতি পালন করলো যে ব্যক্তি সালাতের পূর্বেই জবে করবে তা শুধু গোষ্ঠীর জন্যই হবে যা সে পরিবারের জন্য তাড়াতাড়ি করে ফেলেছে কুরবানির সাথে এর কোনো সম্পর্ক নেই তখন আমার মামা আবু বুর্দাহ ইবনু নিয়ার রদেলাহ তাল্লু দাঁড়িয়ে বললেন হ্যাল্লা রসুল আমি তো সালাতের পূর্বেই জবেহ করে ফেলেছি তবে এখন আমার নিকট এমন একটি মেষ শাবক আছে যা মুসিন্ন অর্থাৎ যার বয়স এক বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছরে পড়েছে মেষের চেয়েও উত্তম তখন নবী সাল্লা সাল্লাম বললেন তার স্থলে এটি কুরবানি করে নাও অথবা তিনি বললেন এটি জবেহ করো তবে তুমি ব্যতীত আর কারো জন্যই মেষ শাবক যথেষ্ট হবে না